চতুর্দশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ সত্য কথা কলির তপস্যা ঈশ্বরকোটি ও জীব জীবকটি একজন ভক্ত মহাশয় নবহুল্ল বলে এক মত বেরিয়েছে শ্রীযুক্ত ললিত চাটুর্যে তার ভিতর আছেন শ্রীরামকৃষ্ণ নানা মত আছে মত পথ কিন্তু সবাই মনে করে আমার মতই ঠিক আমার ঘড়ি ঠিক চলছে গিরিশ মাস্টারের প্রতি পোপ কি বলেন ইট ইজ উইথ আওয়ার জাজমেন্টস ইত্যাদি শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর মানে কি গা মাস্টার সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না শ্রীরামকৃষ্ণ তবে অন্য ঘড়ি যত ভুল হউক না সূর্য কিন্তু ঠিক যাচ্ছে সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয় একজন ভক্ত অমুকবাবু বড় মিথ্যা কথা কয় শ্রীরামকৃষ্ণ সত্যকথা কলির তপস্যা কলিতে অন্য তপস্যা কঠিন সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায় তুলসী বলেছে সত্য কথা স্বাধীনতা পরস্ত্রী মাতৃ সমান এই হরি না মিলে তুলসী ঝুট জবান কেশব সেন বাপের ধার মেনেছিল অন্য লোক কখনো মানত না লেখা পড়া নাই জোড়াশাকড় দেবেন্দ্রের সমাজে গিয়ে দেখলাম কেশব সেন বেদিতে বসে ধ্যান করছে তখন ছোকরা বয়স আমি সেজবাবুকে বললাম যতগুলি ধ্যান করছে এই ছোকরার ফতা অর্থাৎ ফাতনা ডুবেছে বর্ষির কাছে মাছ এসে ঘুরছে একজন তার নাম করবো না সে দশ হাজার টাকার জন্য আদালতে মিথ্যা কথা কয়েছিল জিতবে বলে আমাকে দিয়ে মা কালীকে অর্ঘ্য দেওয়ালে আমি বালক বুদ্ধিতে অর্ঘ্য দিলুম বলে বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো ভক্ত আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণ কিন্তু এমনি বিশ্বাস আমি দিলেই মা শুনবেন ললিতবাবুর কথায় ঠাকুর বলিতেছেন অহংকার কি জায়গা দু একজনের দেখতে পাওয়া যায় না বলরামের অহংকার নাই আর এ নাই অন্য লোক হলে কত টেরি তম হতো বিদ্যার অহংকার হতো মোটা বামুনের এখনও একটু একটু আছে মাস্টারের প্রতি মহিম চক্রবর্তী অনেক পড়েছে না মাস্টার আজ্ঞা হাঁ অনেক বই পড়েছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তার সঙ্গে গিরিশ ঘোষের একবার আলাপ হয় তাহলে একটু বিচার হয় গিরিশ সহাস্যে তিনি বুঝি বলেন সাধনা করলে শ্রীকৃষ্ণের মতো সব্বাই হতে পারে শ্রীরামকৃষ্ণ ঠিক তা নয় তবে আভাসটা ওই রকম ভক্ত আজ্ঞা শ্রীকৃষ্ণের মতো সব্বাই কি হতে পারে শ্রীরামকৃষ্ণ অবতার বা অবতারের অংশ এদের বলে ঈশ্বরকটি আর সাধারণ লোকেদের বলে জীব বা জীবকটি যারা জীবকটি তারা সাধনা করে ঈশ্বর লাভ করতে পারে তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না যারা ঈশ্বরকটি তারা যেমন রাজার বেটা সাততলার চাবি তাদের হাতে তারা সাততলায় উঠে যায় আবার ইচ্ছামতো নেমে আসতে পারে জীবকটি যেমন ছোট কর্মচারী সাততলা বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত জনক জ্ঞানী সাধন করে জ্ঞান লাভ করেছিল সুখদেব জ্ঞানের মূর্তি গিরিশ আহা শ্রীরামকৃষ্ণ সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু ভক্তি নিয়েছিলেন লোকশিক্ষার জন্য প্রহ্লাদ কখনও সৌহংভাবে থাকতেন কখনও দাসভাবে সন্তানভাবে হনুমানেরও ওই অবস্থা মনে করলে সকলেরই এই অবস্থা হয় না কোনো বেশি খোল কোনো বাঁশের ফুটো ছোটো